আসসালাম আলাইকুম আল্লাহ এরপরে তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে দৃঢ় ধারণ করো দৃঢ় ভাবে ধরো কি ধরবা আল্লাহর রশি হাবল উল্লাহ আল্লাহর রশিদ তাহলে আল্লাহর রশিদ কোথায় পাওয়া যায় বাজারে পাওয়া যায় বাজারে যদি আল্লাহর রশি পাওয়া যায় তাহলে তো আমরা কিনে এনে শক্ত করে বেঁধে রাখলে ধরে রাখলে হয় হাবলুল্লাহ আল্লাহর রশি ধরো আবার খুজু বলেন না আল্লাহ বলছেন এমন ধরা ধরতে হবে যে ধরা আর কোনোদিন ছুটবে না শক্ত ধরা কঠিন ভাবে ধরো বি হাবলিল্লা আল্লাহর রশিকে জামিয়ান জামি আন মানি তোমরা সকলে ধরো মানে কেউ এই ধরা থেকে বাইরে থাকিও না কিছু লোকে দৌড়বা কিছু লোকে দৌড়বেনা এরকম না সবাই দৌড়বা ওয়ালা তা এখানে কয়েকটা জিনিস ব্যাখ্যার দরকার এই আয়াতে কারিমা দিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করে কেউ কেউ এই আয়াত দিয়ে দল বানানোর দলিল পেশ করে যে মুসলমানদের মধ্যে ছোট ছোট দল বানানোর জন্য জামিয়া মানে জামাত জামাতবদ্ধ দলবদ্ধ গ্রুপবদ্ধ তো আল্লাহ বলছে গ্রুপবদ্ধ হয়ে ধরার জন্য রাখো দল থেকে বিচ্ছিন্ন হইতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে দল একটা তৈরি করতে হবে ইসলামের নামে এই আয়াতে কারিমে দিয়ে অনেকে ইসলামের নামে দল তৈরি করার দলিল পেশ করে এখানে এজন্য জন্য আয়াতে কারিমাটার ব্যাখ্যা ভালো করে জানতে হবে বুঝতে হবে প্রথম কথা হলো আল্লাফাক এই আয়াতে কারিমের সাথেই বলে দিছে একই আয়াতের মেওয়ালা তাপার রাখো খবরদার তোমরা ফেরকা তৈরি করিও না গ্রুপ তৈরি করিও না খন্ড খন্ড করে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করিও না तो आल्ला फेरका तरीच से मुस्लिम कर फिलल ग्रुपे नहीं आसलम आल्ला कथा करीमर मध्य बोलें नहीं जमी आन मानी जाम आल्ला रशीदत्व नहीं জামিয়ান মানি ওই দল মুক্ত হয়ে আল্লাহ রশীদ বলছেন জামাত অর্থ দলবদ্ধ হওয়া না দল মুক্ত হওয়া মুসলিম জামাত এটা বিশাল একটা জামাত মুসলিম আমি আপনি মুসলিম এটাই একটা দল আমার কথাটা ভালো করে বুঝেন আমরা সবাই মুসলিম এটা যদি বলি তা আমরা এক দল হয়ে গেলাম না সবাই এখানে যারা আছে যারা তাপসি শুনতেছি সারা দুনিয়াতে সবাই আমরা মুসলিম এই মুসলিম তো একটা দল এই দলের সদস্য আমেরিকার মুসলিম আছেন উনিও আমাদের দলের সদস্য যিনি ব্রিটেনে আছেন অস্ট্রেলিয়া আসেন পৃথিবী যেখানে থাকেন যিনি মুসলিম তিনি আর আমি এক দল এটাই তো এত বিহাবলিল্লা তারপরে আপনার আমরা বলে যে আহ আল জামাহ আমাদের আকিদাগত ঐক্য যে সারা পৃথিবীর যে যে দেশেই থাকুক উনি যদি আহল সুন্না ওয়াল জামা হয় উনি আর আমরা তো এক দল তো দল তো আছেই এরপরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি করার দরকার থাকে কি বলেন দল আছে না আমরা সবাই আঁকিদ্যা সবাই মনে হয় নাই সবাই বলে না এটা জানতে হবে যে আকিদা হলেও আমাদের আহল সুন্না ওয়াল জামা দুইটা জিনিস একটা আহল সুন্না আর একটা আহল জামা আমরা সুন্না অনুসরণ করি আর জামাত অনুসরণ করি সুন্না মানে আদর্শ আমরা আর জামাত মানে কি আমরা অনুসরণ করি যেটা নবীল মা আনা আলাইহে আমি আর আমার সাহাবিরা যে আকিদার উপরে যে বিশ্বাসের উপরে যে আমলের উপরে আছি এইটাই হলো নাজাত প্রাপ্ত দল আমাদের দল তো আছে জামা। আমরা সবাই এখানে যারা আছি সবাই আহলুসমান তার মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র করে দল তৈরি করা এবং এই আয়াত দিয়ে দলিল পেশ করা এটা আল্লাহর আয়াতের অপব্যাখ্যা আল্লাহাকে এখানে দল তৈরি করতে বলেন নাই আল্লাপাক কি বলছেন আমরা তাফসির কাসির থেকে শুনি এটার ব্যাখ্যা কি প্রথম কথা হলো আল্লাহ আল্লাহর কি হাবল বলছেন এই রশি কি রশি হল বিহাবলিল্লা আহাদিল্লা মানে আল্লাহর সাথে অঙ্গীকার আল্লাহর সাথে করা চুক্তি আল্লা সাথে ওয়াদা করা আল্লাহর করে আল্লাহাক বলছেন ইহুদিরা আহালি কিতাবেরা যেখানে গেছে সেখানে জিল্লতের শিকার হয়েছে অপমানের শিকার হয়েছে যদি কোন জায়গায় আল্লাহ তাদেরকে আশ্রয় দেন অথবা মানুষ আশ্রয় দেন মানে আল্লাহ সেখানে নিরাপত্তা পাইছে এর বাহিরে তারা যেখানে গেছে সেখানে তারা লাঞ্ছিত তাহলে হাবল অর্থ আহাদুল্লাহ মানে আল্লাহর জিম্মা আল্লাহ ওয়াদা আল্লাহর সাথে করা অঙ্গীকার আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি আছে আছে আপনাদের সাথে কতদিনের এই চুক্তির মেয়াদ কয় বছর যতদিন হায়াত আছে ততদিন একটা চুক্তি হয়েছে আলাস্ত বেরব আল্লাহ জিজ্ঞাসা করেছেন আলাস্ত বেরবেগম আমি কি তোমাদের রব নই আমরা বলছি কি বালা বালা মানে আরে কি বলে অবশ্যই মানে একটা হলো নাম আর একটা হলো বালা। আরবি পাসের দুইটা আছে আরবি নাম আর একটা হলো রব এরকম মানি সাক্ষ্য তো আছে আরেকটা অঙ্গিকার আছে আল্লাপাক আমাদেরকে তৈরি করছেন আবাদতের জন্য মামা খালাকাল ইনসা আলি আব আমাকে আপনাকে আল্লাহাক তৈরি করেছেন কিসের জন্য আল্লাবাদত করার জন্য তাহলে আমার আপনার কাজ হলো আমরা আল্লাহর হক আদায় করবো আল্লাহ আপাদত করবো আল্লাহর করব করবো সাথে কাউকে সেরেক করব না আর আল্লাহরও একটা অঙ্গিকার আছে আল্লাহর আমাদের সাথে চুক্তি হলো আমরা যদি তহিদ ভিত্তিক আবাদত করি শেরিক মুক্ত থাকি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন সোহান তাহলে এটা আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে চুক্তি আছে না ए चुक्ति वास्तवायन करब्ला शक्तरी धरते काल्लामी हबल्ला মানে খুজু হলো এমনি ধরা আর এসাম মানে শক্ত করে ধরা কোরআনকে ধরতে হবে শক্ত করে তাহলে শক্ত করে ধরে কি বুকের মধ্যে ঢুকে রাখবেন হ্যাঁ হ্যাঁ এমনভাবে এমন ধরতে হবে যে কোরআন কোরআন ছাড়া আপনি আর কিছু বুঝেন না সকালে বিকালে রাত্রে ভোরে যেখানে যান যে অবস্থায় থাকেন যেখানে থাকেন কোরআন আর কোরআন আপনি কোরআন একদিমের শহীদ আলাবাদ শিখবেন কোরআন একদিমের অর্থ শিখবেন কোরআন একদিমের ব্যাখ্যা শিখবেন কোরআন একদিমের আমল শিখবেন একটা আয়াত পড়লেন বুঝতেছেন চান না যে এই আয়াতার আমল কিভাবে হবে আপনি ওলামাইকার তিন ভাবে সংরক্ষণ করতেন একটা আয়াতে কারিমা নাজিল হতো সাথে সাথে কিছু সাহাবাইকার লিখে ফেলতেন কিছু সাহাবাইকারতেন আর বাকি সব সাহাবিরা সেই আয়াতটাকে আমলে রূপান্তর করে দিতেন সুহার তিনভাবে সংরক্ষণ হতো লিখিতভাবে মুখস্থ করে আমলের মাধ্যমে তাহলে আমাদের ব্যাখ্যা বোঝা কোরআনের আমল বোঝা এটার নাম হলো জামিয়া আর জামিয়া মানে সবাই মিলে একসাথে ধরতে হবে জরুরি বিষয় না আমার আকিদা আর যদি আরব দেশের সৌদি আরবের একজন মানুষের আকিদা যদি এক হয় আমরা যেখানে থাকি না কেন কিন্তু আমাদের দল একটাই আমরা এখানে আছি আর একজন আমেরিকা আছে না মানে আকিদাগত ঐক্য এটাই একটা দল এটাই একটা জামা। আল্লাহ তা ব্যাপারে বলছেন তোমরা সকলে আল্লাহর কাছে তবা করো তাহলে কি তাওবার জন্য একটা দল গঠন করতে হবে এখানে যেমন বলছেন তাওবার জন্য একটা দল লাগবে কারণ দল ছাড়া তাওবা করবেন কেমনে আল্লাহ বলছেন তুবু ইহে জামিয়া জামাতবদ্ধ ভাবে তোমরা সবাই মিলে তবা করো তাহলে তবার জন্য দল লাগবো যদি এটার জন্য দল লাগে আল্লাভাক বলতেছেন বেহাবিল্লাহ আল কোরআন কোরআন